তাহলে আমাদের আজকের পাঠ শুরু হচ্ছে বিষয় বিষয়টি আহ গুণা গুণাসিয়া বিষয় বিষয় এখানে আহ গুণসন্ধি নয় কিন্তু গুণসন্ধি নয় কিন্তু আহ আমরা বলি তাহলে এখানে গুণহা এখানে গুনাহা দৃষ্টিহী এই পাঠটি শুরু হয়ে গেল আগে আর এখন উদাহরণ আমি বলছি যে ভূ শক্তি যেখানে ভূ শক্তি এখানে কিরকম কাজ আমাদের দেখতে হবে তাহলে আছে আহত্য প্রক্রিয়া এত দশক হলন্তম তোপতি সূত্রে হি সুকার প্রকার এটা আমরা দেখেছিলাম আমরা জানি যে ইৎসঞ্জা ইৎসজ্ঞা আহ সম্বন্ধে চর্চা হয়ে গেল আহ ওখানে আহ লক্ষিতে সূত্র দ্বারা সকারন্তিম দ্বারা প্রকারের ইৎসঙ্গা তা ছিল পাহা দুটো বর্ণের লোপ। তারপরে ভু এখানে তেংসিৎ সাবার ত্রিছৎস ষ প্রয় সক সংা আমরা জানি আমরা জানি যে ষড্বিধ সু সূত্র হ্যাঁ তো এখানে সংজ্ঞা সূত্র ত্রিশে সাবধান সংবদ্ধ লোপ তস্য লোপ হ বিধিস আর লসক হতে দিতে হলন্তিম আবার সংজ্ঞা সূত্র হলন্তিম সূত্র দ্বারা ইৎ সংজ্ঞা হয় লশক দিতে দ্বারা ইৎ সংজ্ঞা হয় তস্যোপা দা যেখানে আদেশ হয় আগম হয় লোভ হয় এ কিছু কাজ যেটা আমরা বলি কাজ বিধি তো আর লশক তদন্তম তিনশি সাবধাতক কিছু সংজা সূত্র নামক সাবধান সূত্র দ্বারা যে আথা শিৎ এ নূতন সংবধা সাবধান সং তাৎপরে সাবধা সাবধানক গুণ ভূ ভো আতি ভো এখানে ভূ ছিল কিন্তু গুণ হয়ে গেল ভো ভো আতি বর্ণমেলনে ভবতী তাহলে আহ আমরা এগিয়ে যাব এখন আহ ইৎসঙ্গা মানে আমরা দেখেছিলাম তারপরে এটাও আমরা দেখেছি এখানে আহ সপ্তাহ কিন্তু শীত সপ শীত সকার তো সেজন্যদ আহুব্রীহ সামস আমেচিলামিৎ বহুব্রীহ সামসে সকারা আস্ত ইত তাহলে দ্বারা আমরা জানি যে দ্বিতীয় বিন্দু হম আর তারপরে আহন্ত তৃতীয় বিন্দু হচ্ছে হালান্তিয়াম তো মোট আমরা দেখছি যে ভূ ভূ শক্তি হলিল পাহা এটি সূত্রে পাহা ভি এ সমস্ত কিছু স্পষ্ট আমি করবো এখান এখান পর্যন্ত সমস্ত কিছু স্পষ্ট তো যে কোনো তারপরে আমরা দেখেছিলাম যে আ তু সপ আসি আধুনা কেবল আ দৃশ্যতে প্রভাব আসছে এবার আকার শপ্রিধিও এটাও আমরা দেখেছিলাম গৌরিবন বলো মানে এখানে আশ প্রতিনি এর অর্থটা কি আমরা কোথায় আছি দেখছো যে তুমি পড়ো এখানে কি লেখা আছে আ টু সব আসিত তুমি পড়ো কোথায় আছে মানে তৃতীয় বিন্দু তৃতীয় বিন্দু তৃতীয় বিন্দু দেখছো সব প্রতি হ্যাঁ সকারস লোভ হ্যাঁ লোপার সকার কি এখানে पर सप लसक हलकित लसक ए हलंतर द्वारा ईट संगे हो लोपर द्वारा लोप हार शुम्र अच्छा से হ্যাঁ ঠিক আছে কীলক আছে আ তে তুমি বোলছো কেবলমে তথা শকার প্রকার প্রভাব আছে আকার শপ প্রধি প্রতিনিধি মানে তাহলে গিয়ে কেবলমাত্র অটা থাকলো তথাপি সকার প্রকার প্রভাব হো অতি এগো অকারহ সব প্রতিনিধি মানে অকারের প্রতিনিধি হলো সপ না না অকারের প্রতিনিধি মানে সেই সময় আমি বলেছিলাম যেমন রাষ্ট্রপতি খুবই ব্যস্ত হলো কিন্তু না না এখানে আচ্ছা দীপন বল আকারহা কণ্ঠা বিভক্তি এই দুটো শব্দ রয়েছে এখানে আকারহা সপাহা প্রতিনিধি তিনটি শব্দ এখানে তিনটি শব্দ রয়েছে কি? তাহলে আমি বলছি এখানে এক বাক্য আছে শেষে এক বাক্য আছে তো সপি এখানে আমি জিজ্ঞাসা করছি তোমাকে যে আকার এই শব্দের বিভক্তি কি সফা সেরকম বিভক্তি কি প্রতিনিধি বিভক্তি কি বলতীয় ব্যক্তি তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বিভক্তি কোনটা হ্যাঁ কোনটা প্রথম বিভক্তি কোনটা হ্যাঁ ঠিক আছে একটু বলো কেমন কেমন করে জানো নর শব্দের মতো পুর্লিঙ্গিপ্রদীক হলো প্রকৃতি হলো সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই বলেছো প্রতিনিধি সৎ হলো প্রকৃতি শব্দ দু রকম অজন্ত শব্দ জানো তো হ্যাঁ অজন্ত শব্দ তো অজন্ত অজন্ত যেখানে শব্দের শেষে আছ রয়েছে ওখানে বাক্তি যেখানে হয় ওখানে বিসর্গ তো হবেই সাধারণত বিসর্গ হবে মানে শেষে আকার প্রাতিপাদিক প্রাধিপাদিক মানে মূল রূপ মূল রূপ যেমন দেব দেব অজন্ত শব্দ দেব দেবাহা দেব দেওয়া ইত্যাদি রূপ তাহলে দিব মানে প্রাতিপদ মূল রূপে দা অজন্ত শব্দ আকারা শব্দ আর প্রথম বিভক্ত আকার দকার মুদ মু প্রাতিপাদিক মূল রূপ হচ্ছে মুনি আর প্রথমি বক্তে মুনিহিহি সেরকম তো প্রতিনিধিহী প্রথম আর সব কিন্তু অজান্ত শব্দ নয় সব তো প্রকারান্ত শব্দ প্রাতিপাদিক তো এখানে প্রথম বিভাক্ত বিচার বলুন আমি বলছি যেখানে হালন্ত শব্দ হয় হালান্ত শব্দ হলে প্রথম বিভাক্ত একেবারে বিসর্গ হয় সেটার কথা বলছি কি বলো বোন কোনটা বিভক্তি বোন বলেছিল যেমন যেমন ভগৎ শব্দ ভগান ভবন্ত ভবন্ত ভালেন শব্দ তো ষষ্ঠি বিভক্তা কি ষষ্ঠি বিভক্ত জ গৌরিবন্ড গৌরিগোঞ্জ নীক্তি বেগমটা কি ভালো তাপরে ষষ্ঠিব হ্যাঁ মানে ভাষা যদি আমরা কিছু সংস্কৃত ভাষা জানতে গেলে তো শব্দ রূপ জানা জানতে হবে অনিবার্য না হলে কামন করে বোধ হবে সপ আহা শাস্তি বিভাক্তা প্রথম বিভক্তি প্রথমা বিভাক্ত তাহলে বাংলায় কি হবে আকার সপের প্রতিনিধি অকার সপের প্রতিনিধি কি বলেছো কারণ তুমি উল্টো বলছিলে কি কোন তার কারণ জানো <Prdini> প্রতিনিধি মানে সব থেকে আসছে কথা তুমি যেটা বলছো শব্দের অর্থটা আলাদা মানে যেমন আমি বলছি যে রাষ্ট্রপতি খুবই তো জন্যে ওর কর্মচারী ওর সাহায্য মিটিং এ আসবে রাষ্ট্রপতি সেজন্য নিজের দেশে যে মিটিং হচ্ছে রাষ্ট্রপতি আসতে পারবে না তো ওর সাহায্য মিটিং এর চলে যাবে রাষ্ট্রপতির প্রতিনিধি রূপে এর অর্থটা না অর্থটা না কিন্তু যে এই সাহায্য মানে যদিও যদিও কর্মচারী রাষ্ট্রপতির পুত্র নয় রাষ্ট্রপতি থেকে এলো নয় তাপতি এসে যাবে ওর স্থানে বুঝেছ তো এখানে অর্থটা এই যে হকার যদিও সকার অপকার দেখা যায় না কিন্তু অকার সবের প্রতিনিধি মানে আমরা বুঝতে আমাদের বুঝতে হবে যে অকার যখন আমরা দেখি তখন আমরা বুঝি যে ঠিক আছে প্রকার এখন না হলেও আছে কারণ আহ ও কারি প্রকার দুটো বর্ণ চলে গেল কিন্তু ওদের কাজ হবে এখনো চলে যাওয়ার পর কারণ এই যে ব্যাকরণের লোভ মানে লোপ মানে কি চলে গেল এমন নয় চলে গেল এরকম অর্থ নয় লোভ মানে অদৃশ্য দেখা যায় না হ্যাঁ দীপানিমন বুঝছো হ্যাঁ তাহলে প্রতিনিধি আমি কি বলেছি এখন কি বলেছি প্রতিনিধি মানে কি এখানে কেন প্রতিনিধি সপটা যদি লোক হয়ে যায় তাহলে মানে সপের কাজটা দিয়ে হবে তাহলে আমি মানে কি বলেছি বললেন সবটা যদি ওই সূত্র দ্বারা যদি লোপ হয়েও যায় তাহলে ও অকারটা পরে থাকবে সেই অকারটাই সপে হয়ে কাজ করছে সেই জন্যই ওই সপে সপের ক্ষতি যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলেছো হ্যাঁ মানে প্রকার এখনো আছে শুধু দেখা যায় না কিন্তু আছে দেখা যায় না ঠিক আছে আচ্ছা সেটাই আমি বলেছিলাম মানে লোক সূত্রটা আদর্শ ন যে লোপ দ্বারা চলে যাওয়ার কথা চলে গেল এরকম কোন কথা নেই হ্যাঁ মানে সূত্র আহ আদর্শন লোপ আহা মানে হ্যাঁ আমরা এগিয়ে দেব আহ ভূ ধাত ধু নাম অন্তিম বর্ণা স্বর অচ প্রত্যাহারা সঙ্গ্রহ কশন সংেপা সরু তথা হি অপর প্রিয়হারা এষা প্রত্যাহার এচ্যতে ভূধা অতিমবর্ণা উকার আূধা ইগন্ত ধু সাহা ইগন্ত এখান পর্যন্ত আমরা আমরা পৌঁছে গেলাম কত ক্লাসে ধাতো বর্ণ ইগন্ত ধাতু তাহলে এখানে একটু বলো মানে এখানে ইগন্ত ইগন্ত মানে হ্যাঁ ঠিক আছে প্রাধান্য পাচ্ছে সেই না আবার আমি শুনতে পারিনি আবার মানে এক পূর্ব পদ অন্তঃপর এখানে পূর্বপদ পরপদ দুটোর মধ্যে কোনটাই প্রাধান্য কাছে না এর থেকে একটা নতুন পদে প্রাধান্য ঘটছে বলে এটা নূতন হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো নূতন পদ মানে এখানে যা এখানে যার যার শেষে যার এক থাকে সেটা এখানে কি মানে ইগুলো যার অন্ত আছে সেই গন্ত আছে এখানে ভু ধু তো আছে তাই গ্রন্থ হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ তাহলে আহ পূর্বপদ প্রধানতা পূর্ব পদ প্রধান আমাদের ইষ্ট অর্থ হচ্ছে ধাতু ধুটিমন বলেছিল এখানে যে ভূ ধাতু ভূ ধাতুর শেষে উ রয়েছে অথবা যে কোনো ধাতু এখানে যে কোন ধাতু যার শেষে এক রয়েছে এখানে ধাতু এখানে এখানে আমাদের ইস্ট অর্থ না এক না বা কিন্তু অন্য যে কোনো শব্দ এখানে ধাতু ধু ধাতু ধুরব তাইতো ওকে ঠিক আছে তাহলে আমরা এগিয়ে যাবো আহ ওকে যেখানে ঈদ সংজ্ঞা করে লোক সাধন করা হয় সেখানে ঈদ সংগ এই কারণের দ্বারা তার প্রভাব থাকে ইৎসঙ্গ প্রভাব থাকে বলতে গেছে কুচে টিষ্ঠতি কোথায় থাকে বহু সমাজের মাধ্যমে যার ইৎসঙ্গ যে বর্ণটি ইৎসঙ্গ তার প্রভাব সৎ প্রত্যয়ে সকার পকার যেমন সব প্রত্যায়ে সকার এবং যার সেটি শীত মানে স বলতে এখানে সকারানো হচ্ছে সেটি হলো শীত যেমন এখানে সপ আহ সপের কিন্তু আহ তালুকদশাটা উঠে যাচ্ছে তাই এটা যেখানে সব ঈদ হয়ে সেটা শীত শীত সম্ভব সব প্রত্যয় হচ্ছে ঈদ সংজ্ঞাবান ঈদ সংজ্ঞাবান সকারহ আচ্ছা সব প্রত্যয়ের ঈদ কেন সকার সব প্রত্যয়ের হলো ঈদ সম্ভব আচ্ছা সব প্রত্যয় মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শীত অতএপ্রত্য হল শীত এখানেও কিন্তু সটা ঈদ হয়ে যাচ্ছে লসৎপতের ঢুকে দ্বারা এটা তাহলে সামুজে আমরা সেভাবে শীত বলতে পারবো যেহেতু শটা আর সব শীত সার্বুক শীত অতএব সার্বধাত এবারে এবারে সপ্তাহ শীত সংঘ হয়ে গেল এবারে তিন শীত সার্বধাতুকম এই সূত্রের দ্বারা সব প্রত্যয় সার্বধাতুক মানে এটার মানে কি তিন শীত সার্বধাতুক তার মানে হলো তিন মানে তিন বলতে শীত শীত বলতে শীত তিন এবং শীত সার্বধাতুক সংজ্ঞা হয় মানে তিতাস এগুলো সার্বধাতুক সংজ্ঞা তারপরে শীত যেগুলো শীত বিভিন্ন যেগুলো শীত সেগুলো সার্বধাতুক সং এরপর এই কারণের পর নূতন সূত্রের কার্য হয় লোভ করা হয় সেটাতে হয় যেটাতে তারপরে কি বলতে হবে এখন ঠিক আছে শ্বেত মানে সব শ্বেত তারপরে কি এখানে বলা হচ্ছে মানে হদ্রেতিポン বলো হ্যাঁ ওখানে জেরি জেলসি কি আনতে কি দিন আছে নাকি কি আটটিন কোন ইয়াতো আমি সেকেন্ড ইয়ার ও নিয়ে কত দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা শুন বলে হ্যাঁ এরকমটা আছে আর শীত কিছু আর শীত বলতে কি বোঝা তো বুঝতে পারছি শীত মানে শীত মানে শীত মানে হলো সকাল যেখানে সকাল ো প্রত্যয়ে যেমন এখানে সব প্রত্যয় সতের যে সকার আছে আর ককার আছে সকার হ্যাঁ তো সকার এখানে তো ঈদ সংঘ হচ্ছে ঈদ সংগ্রক হয় সানদকে আমরা শীত বলতে পারবো ঠিক আছে তারপরে শুধু শীত নয় ধর যেখানে সকার ইট হচ্ছে সেটা হলো বেশ হম এবার ওই তিন শীত সারব ধানীয় সূত্র তো এই সূত্রতে কি বলছে যে কিছু কিছু জিনিস আছে সেগুলো মানে সার্বধাতুক হয় মানে নাম নাম হয় না হয় হয় তিন মানে আঠেরোটা অকাল এগুলোকে আমরা সার্বধাতুক বলতে পারি আর আর কাকে সার্বধাতুক বলতে পারি না শীত মানে সকাল যেখানে ঈদ হয়েছে তাকে যা সকার ঈদ হয়েছে তাকে সার্বধাতুক বলতে পারি ঠিক আছে বললাম বল সর্বধাত দুই নম্বর হলো সিট মানে যেখানে সকাল ঈদ আচ্ছা ঠিক আছে শীত মানে সকাল ঈদ সকাল ঈদ এবারে হি এই যে আখে ওপি একে রূপ এইগুলোকে একত্রে তিন বলে সার্বধাতুক হম এইগুলো সবগুলোই আছে ওই সার্বধাতুক সম্ভব আর শীতও সার্বধাতুক সম্ভব এবারে এখানে বলছে যে সব এখানে কিন্তু সার্বধাতুক সম্ভব হবে কেন না সব তাহলে আমরা তো দেখলাম এটাই আমরা পরের সূত্রে হ্যাঁ তুমি লেখা সার্বা ধাতু কঠ ধুক এটা একটা সূত্র এবারে এই সূত্রের অর্থটা আমরা জানবো আসে সূত্র এবং এই সূত্রের অর্থটি এরকম ধাতো ধাতুক অথবা আর্ধ ধাতুক প্রত্যয় আস্ত চেত ইগন্ত ধাতুর পরে এখানে ইগন্ত ধাতু ইগন্ত ধাতু এটা কম জমি আছে না না না ষষ্ঠী আছে তার মানে পরে সার্ব ধাতুকা ধাতুর অনন্তর সার্বধাতুক অথবা আর্ধ ধাতুক প্রত্যয় যদি থাকে ঠিক আছে তাই ইগন্তা সূত্র অর্ধটা যে ইগন্ত ধাতুর পর যদি সার্বধাতুক অথবা আর্থ ধাতুক প্রত্যয় থাকে তাহলে ইগন্তের অংগন্ত অঙ্গের ইদ গুণ হয় যেটা বলেছ তুমি যেটা বলেছো সেটা আমরা আমাদের দেখতে হবে যে ওরা মানে বোধ হয়ে গেছে কিনা এখানে উপর আহ গরিবন দীপায়নি এখানে উপর উপর পাঁচটা বিন্দু যেটা চলছে সবথেকে উপর এখানে পাঁচটা বিন্দু মানে আহ পঞ্চম এখানে লেখা আছে কি ভু আতি দেখছো হ্যাঁ ভু আতি লেখা আছে তো তো ভু আতি এখানে এখানে ভু তো ধাতু কি রকমের যে চর্চা হচ্ছে এখানে আমরা রকম ধাতু আমরা বলতে পারি যে পায়নি হ্যাঁ তো সে রকম আমরা কি বলতে পারি কিরকম দাতু উ বর্ণ কোনটা মানে ভূ দাতু কিরকম দাতু এগন্ত আর অটা এ অটা কি অটা প্রত্যায় এর নামকরণ হচ্ছে ইগন্ত ধাতু তাহলে এখানে এর নামকরণ আমরা কি বলছি এখানে বিকরণ পত্রায় বিকরণ পত্রায় তো সেটা ভালো কিন্তু এখানে ধৃতি বন ধৃতি বন যে বলেছিলো দীপাণী বন বলো হ্যাঁ বন বলো হ্যাঁ এখানে তো বললাম যে সপ হলো সার্বধাত তার মানে সপের যে বৈশিষ্ট্য আছে অতএ কিন্তু সেই সব বৈশিষ্ট্য গুলো থাকবে মানে যেহেতু শীত সব ধাতুক হম মানে তাহলে আমাদের ক্রমটা কি আমাদের মানে এক এক হয়ে আর আর ও মানে ভূ তুমি বলো ভূ কিরকম কি আমি বলছি ভু দাত বলো সপের প্রতিনিধি অ বলে অ অন্যীতাম হ্যাঁ শীত আর যখন যখন শীত তখন আর এক অন্য সংজ্ঞা অন্য নাম যদি শেষ হবে মানে শেষ হলে ঈদ হলে কি বললে হ্যাঁ না মানে সকাল ঈদ যার তার একটা নাম হয় একটু আগে যেটা বললাম সি তিন আর শীতের কি নাম হয় শীত এটা বুঝতে পেরেছিসা হ্যাঁ এ গরি গরি বন্টু ত্রীতি বন্ট যেটা বলেছিল এখন যে টিংসি চাবদাতুকম এই সূত্রের অর্থটা কি এটা বলতে পারো যে টিংসি চাবদাতুকম সূত্র অর্থটা কি হ্যাঁ নে তিন আর হ্যাঁ বলো আর বন সাহায্য করো দীপায়নি বন আছো তো আচ্ছা আবার আচ্ছা এখানে বন আবার বলো মানে এখানে মানে কি মুশকিল আমি বুঝতে পারিনি বোন খুবই সহজ করে ভালোভাবে উম বলেছিল যে তো আমি আমি আমি দেখলাম যে দ্বীপনি বন আর গরিবন দুজনও আহ মানে বোধ বুঝলো যে অর্থটা কি তুমি তোমরা জানোই আবার আবার প্রায় না শীত সেটা সাবধাত যে রকম আমরা বলতে পারি যে মার্গে এক বালক এক মানে যে যে কেউ যে কেউ ছেলে আমরা বলি ছেলে ছেলে একটা সংজ্ঞা নাম রকমের হুম জীব তো যদি এক ছেলে তো সেই হ্যাঁ মানুষ হবে তো মানুষ হবে তো যে কোনো ছেলে যে যে ছেলে মার্গে চলছে তো ও মানুষ হবেই হ্যাঁ হ্যাঁ তো এখানে এখানে যেহেতু যেহেতু ও ছেলে আমরা বলি ছেলে সেহেতু মানুষ ও বলব এখানেই এখানে ও সেইরকম অর্থ যেহেতু শীত সেহেতুক ও ঠিক আছে এখানে সূত্র বলছে যে যে যত যত পৃথিবীতে বলবো ছেলে ও মানুষও বলবো। এখানে সংস্কৃত ভাষায় যে যেখানে যেখানে আমরা বলবি এটা আমরা বলবো এটা শীত শীত তো ওখানে ওখানে অদর্শন লোক মানে অদর্শন মানে চলে যাওয়ার কথা নয় শুধু দেখা যায় না কিন্তু আছে তো সেই জন্য শীত জুটো আর এখানে সূত্র বলছে যে মানে যার নাম শেষ তার নাম ও যে ছেলে নাকি স্পষ্ট হয়ে গেছে তাহলে মোট মোট আমরা কি বলতে কি কি বলতে পারি এখানে এখানে ভু এগান্তাতু আর দীপায়নি বলো এখন মানে কি কি রকম দীপায়ী বোন হ্যাঁ বলো গিবন বল এখানে মুসকিল কি আমি বুঝছি পারিনি এখানে আমারা অনেক বার বলেছি তো এখানে অ কি রকম গিবন বল কি স্পষ্ট হয়নি কি সে ওটা বুঝ না ও এখানে সঙ্গে এটা সুম্পর্বটা কি বুঝলাম না কিছু কেন তো ইট তাইতো কিন্তু এখানে অ এর ব্যাপারটা কি করে আসছে আমরা তো আজ দেখলাম যে এখানে অল সপের প্রতিনিধি তাই সব যেহেতু সার্বধাতুক তাই সবকে যদি বলব যেহেতু বলতে পারবো আচ্ছা হ্যাঁ বুঝতে পারে আর আচ্ছা আমি শুনতে চাইছিলাম যে আমি শুনতে চাইছিলাম যে ওটা সব থেকে এসেছে তাহলে যেহেতু সব শীত সেহেতু অশীত যখন শীত হয়ে গেছে তো মানে অত্যায় শীত হয়ে গেছে কারণ থেকে শীত নয় কিন্তু সবদাতুক মানে এখন এখন দুটো নাম হয়ে গেছে অপ্রত্যায় দুটো নাম শীত আর সবদাতক হ্যাঁ সেটা আমি আমি আমি শুনতে চাই যে ভূ এখন হয়ে গেছে গুণের সেটা আমি দেখাতে চাইছি যে এখানে ভূ একান্ত দাতু আর যেহেতু শীত সব ধাতুক হ্যাঁ তো সেই জন্য এই সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারি যে এখানে জায়গা যেখানে এগান্তাতু আছে এরপর যে প্রতি সেটা সাবধাতুক ওখানে সাবধাতুক আধাতুকীয় সূত্র কাজ করবে সেটা আমি আনতে চেতন্তর্ণা গুণের হ্যাঁ ভাবে বলেছ তাহলে যেখানে আমরা আমাদের পরিস্থিতি হচ্ছে ভূ অতি এই সার্বাতের থেকে ওহ এখানে কাজ করবার জন্যে তৈরি হবে কেন রাজি হবে এখানে বলেছো সুন্দর বলেছ বলেছো এখন এখন সারদাত সূত্র যে অর্থ তুমি বলেছো সে জন্য এখানে ভু আর টি এই জায়গায় কাজ করবার জন্য রাজি হবে কিনা মানে তুমি কি বলেছো অর্থ হচ্ছে যে অনন্ত্রম স্ব প্রত্যয় হলে এখানে ধাতু আছে কি না হ্যাঁ বলো হ্যাঁ ভূন্ত ধাতু তো আর তারপরে এই যে হ্যাঁ তো যখন যখন এই গন্ত ধাতু রয়েছে আর তার পরে তারপর আছে আহ সাবধাতুক সংক হ্যাঁ হ্যাঁ মানে এখানে ভূ দা তাহলে কি হবে এখানে না না ও কারের গুণ কি হবে কাজ তিন রকমের হয় তিন রকমের হয় হর্ষিকা দিকার ইনে এ কার আর না आम... ই স্পষ্ট হয়নি নাকিষ্ট হয়নি একদা বলুন দীর্ঘ মানে দীর্ঘ দুটো স্থানে এ হবে এর স্থানে ও হবে ও হবে ও হবে তারপরে ওকে তো তার গরিবন এত স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন এখন ও স্থানে ও এসে যাবে কিন্তু এখন সূত্র কেমন করে হবে ছেড়ে দাও আদুনা আদুনা এর আদো বাগেল যেটার লেখা আছে সেটা পড়ো না ভূ অতি ইতি এই হলে এই অবস্থায় অস্ত্রীয় ক্ষুত্রচ প্রশক্তি আসছি না বা ইতিপক্র এখন ভূ অতি এই সূত্রের এই সূত্র বলতে ধাত করে সূত্রটি প্রসক্তি আছে কিনা দেখবেন এখানে এই সূত্রটা করতে সেটা দেখব এই কথা আছে প্রসঙ্গে ধাতু হু ধাতু আছে আইন হলো হল এই গন্ত থাকুক অ স্বত প্রতিনিধি অ হল সতের প্রতিনিধি সব শীত একটি সব হলো শীত অত সার্বাত্রে এল এক সার্বধাতুক সংজ্ঞা ఆసారి ఆసారి সভাতি సంగ হচ্ছে এটা আমরা বলেছি এখানে নতুন কিছু নেই তো করি বন এটা স্পষ্ট তো হ্যাঁ স্যার हां বন এরপর ইদন্ত হস্ত স্বாதிহি পূরগণନ୍ତି পড়নନ୍ତି হাড় ও হাড়ি তে সঙ্গা অপ্রত্যয় সার্বধাতুক অর্ধ ধাতুকর এই ক্ষুদ্রটি প্রশক্তি আছে ক্ষুদ্রস্ত পীড়িত যেটা যত দরকার হবে যে কোনো কাজ করার জন্য যত নামে মানে যেমন নিমিত নিমিত নিমিত যা যত দরকার হবে যত হ্যাঁ মানে যত দরকার কাজ করার জন্য ভাত আমরা যদি ভাত আমরা তৈরি করব তো সেজন্যই জল দরকার হবে জল না হলে তো ভাত হবে না আর চাল দরকার তো চাল না হলে আথবা জল না হলে তো যখন আমার আমার কাছে নিকাশাহা পুরিতাহা যা যত দরকার হবে কাজ করার জন্য এই সমস্ত কিছু আছে আর একজন মানুষ তখন ভাত তৈরি করার জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এইরকম অর্থ এখানে এখন এই সূত্রের দ্বারা কি কার্য সিদ্ধ হবে সিদ্ধ হয়েছে তার অর্থাৎ ভূ ধাতুকে যে উকার আছে তার গুণাদেশ হবে আচ ভূ থেকে ভো মানে দীর্ঘকরটা আহ গুণ হয়ে ও ঠিক আছে এত এত স্পষ্ট হয়ে গেল গরিব দীপানি বনধিও হো বলতে পারি যে কাজ করবে কি দরকার তুমি বলো দীপানি বন বলো সাহেবের আদায় আগে ওহ সূত্র কবে সূত্র করবে কাজ করবে হ্যাঁ অটা তখন সতের প্রতিনিধি হবে আর যখন হবে তখন আর তখনই সেই হয় যেটা শীত আর শীত হওয়ার কারণে তো এখন আমরা আমাদের সামনে এই সমস্ত কিছু আছে মানে পূর্বে আছে আর সেজন্য আমাদের গুণ কাজ হবে মানে উ জায়গায় ওখান শাবধাতুক আতীয়হ সূত্র পূর্ণা সূত্রার্থ আক্তা মানে সাবধা হো সরল সরল রীতিা আমরা জানি এর অর্থটা কি দীপায়নি বন আহ তুমি পড়েছিলে আর ত্রিটি বনও পড়েছিল আসে সূত্রের অর্থা এগন্তধা অনন্তর সাবধান অথবা আর্ধা প্রত্যে তগন্ত অঙ্গা এনস্জি আত স্পষ্ট হয় ইচ্ছে এখন ক্যামন কেমন কেমন কোরে সাবধান সূত্রে সেই ভাবেন একবার পুরো পূর্ণা সূত্রার্থী সার্বধা থেকে আর্ধা ধা থেকে এটা প্রক্রিয়ায় করে दंड पड़े सार्वधातुक धातु के শরবধাতু কার করা হয়েছে শরবধাতু কা ধাতু কয়হ পঞ্চমীর বিবাহ পঞ্চমী না সপ্তমী মানে মানে এই যে অয় ষষ্ঠী হতে পারে সপ্তমী হতে পারে দেওয়া দ্বায় ষষ্ঠি আর সপ্তাহ সার্বধাতুক অর্ধ ধাতুক সপ্তম সূত্র ইতিহাস অনুবৃত্তি নিদের গুণ এই সূত্র থেকে গুণহ গুণ এর অনুবৃত্তি হয়েছে অঙ্গ অধিকার আর এই সূত্রতে এই সূত্রটি অন্ধ অন্ধ এই সূত্রের অধিকারে আছে ইক গুণবৃদ্ধি এই পরিভাষা সূত্রের দ্বারা ইকাহা স্থানী হয় যেখানে স্থানই উচ্চ নেই পাওয়া যাবে না যেখানে পাওয়া যাবে না তাহলে ওখানে গুণবৃদ্ধি সূত্র দ্বারা এক স্থানে না কেবল ঈতি বিধি সদন্তল ঈ না কবল ঈতি তখন এই সূত্রের দ্বারা ইকহ অঙ্গ অঙ্গ অঙ্গ যার অন্ত আছে ইক বলতে তাকে বোঝাচ্ছে ইক অঙ্গ বলতে তাকে বোঝাচ্ছে সেইরকম অঙ্গ যার অন্ত আছে এই সূত্রের দ্বারা অঙ্গের স্থানে গুণাদেশ হবে এটা কিন্তু নয় অতিথ অঙ্গিম দর্মের সে স্থানে গুণাদেশ বরং অঙ্গের অন্তিম ধর্মের স্থানে গুণাদেশ হবে अन्विति के साहित्य सूत्र इकाहा अंगस्य का अर्थ धातु कह है अन्विति के सूत्र इकाहा का अर्थ धातु कह है तई मोट मोट एज एज अन्विति सहित सूत्रम इकाहा अंगस्य गुणः सार्व धातु काटा की ओ अर्थ ताकि ভূ ধাতুটা হলো ইক অঙ্গ এখানে অল অন্তঃ সূত্র দ্বারা আহ ওই অঙ্গের অঙ্গের স্থানে গুণা দেশ হবে না হ্যাঁ ঠিক আছে এখন আগামী সপ্তাহে এটা ভালোভাবে আমরা দেখবো কিন্তু তাড়াতাড়ি আমি এমনি আমি বলছি ইয়না বেদি সন্তসিয়া যদি না হলে যদি না হলে তাহলে মানে ইরকম নয় সেরকম নয় মানে শুধু উকার নয় ভূকারাত শুধু ভূ ধাতুতে শুধু উকার আছে দেখি এক অঙ্গ ভূ কিন্তু নয় না কিন্তু সে অঙ্গের সে অঙ্গের শেষে এক আছে স্বয়ং এক নয় এর শেষে রয়েছে সেই জন্যেদি তদন্তস্যদন্তস্য দেখবো সপ্তাহে দেখব তদন্ত উম এটি দ্বারা আমরা বুঝি যে শুধু যে অঙ্গ এক সেটা নয় কিন্তু যা শেষে এক রয়েছে সেটাও গ্রহণ হবে তো জন্য সেজন্য ভূ এর গ্রহণ হবে এর দ্বারা মানে আমরা বলি এর গ্রহণ হবে আর যেমন তুমি বলেছো যে সূত্র দ্বারা গুণ কার শুধু পূর্ণরূপে ভূ ধাতু অঙ্গ ভূ অঙ্গ মানে কিছু কিন্তু ভূ স্থানে গুণ আদেশ হবে না ভূ এর শেষে অলঙ্ক্র সাহায্য সাহায্য দ্বারা শেষে গুণ হবে যখন পরে সাহাধাতু আছে গিয়ে তো ঠিক আছে এখন এর আগে পর্যন্ত সমস্ত কিছু যেটা করেছি আজ আমি মানি যে স্পষ্ট হয়ে গেছে আর সব আদায় আতঙ্কীয় হোক সুত্র অর্থ যেটা শাস্ত্রীয় রীতিতে আমরা বলেছি এখন আগামী সপ্তাহে এর ভালোভাবে আমরা দেখ মানে ইয়ে নেতা সুতোর কেমন করে করে কাজ করে কিছু আমরা দেখব ঠিক আছে তো এই সময় কিছু তোমরা তিনজন নিজের বাড়িতে দেখো আহ দেখো ভালোভাবে আর আগামী সপ্তাহে এখান থেকে এগিয়ে ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ আপনি ভালো থাকবেন স্যার ভালো থাকবেন